এই স্বপ্ন দেখার সাথে সাথে জলেখা অস্থির হইয়া গেছে ঘুম ভাঙ্গি গেছে শত চেষ্টা করার পরেও আর বাকি রাত ঘুমাইতে পারে না চটপট চটপট করতে করতে রাত শেষ হইয়া গেছে সকাল যখন হয়েছে ঘুম থেকে উঠছে অবস্থা ব্যতিক্রম হয়ে গেছে কেউ ডাকলে কথা কয় না হাসে না মাতেনা নাস্তার জন্য ডাকলে নাস্তা করতে যায় না খানার জন্য ডাকলে যায় না গোসলের গোসল করতে যায় না সারা দিন শুধু তার মুখের মধ্যে একটা বাণী একটা বলি হাই কি দেখলাম এই হাই কি দেখলাম করতে করতে দিনটা অতিবাহিত হয়ে গেছে পরের দিন আরফে জামি রহমতুল্লাহ লিখেন পরের রাত্রে আবার জল একা ঘুমাইতে গেছে দাঁড়ানো আজকেও স্বপ্ন দেখার সাথে সাথে জোলেখার ঘুম ভাঙিয়ে গেছে জলেখা চটপট চটপট করতে করতে রাত শেষ হইয়া গেছে সকাল যখন হয়েছে গত দিনের মতো আজকেও জোলেখার অবস্থা কারোর সাথে কথা বলে না হাসে না না। খাওয়ার সময় খাইতে যায় না গোসলের সময় গোসল করতে যায় না সারা মধ্যে দেখে গত দুই দিনের দেখা সেই যুবকটা আজকেও জোলাইখার দরজার চোখাটের উপরে দাঁড়াইয়া আছে। আজকে তৃতীয় দিন জোলেখা স্বপ্ন দেখার সাথে সাথে ভুল করে নাই স্বপ্নের মধ্যেই যুবকটাকে প্রশ্ন করিয়ে মনম তৃষ্ণা তু আবে জিন্দ গানি মনম কুস্তা তু জানে যা বেদানি একটা না তিন রাত্রি তুমি আমার সাথে স্বপ্নযোগে দেখা দাও দেখা দিয়া আমার অন্তরটা কাড়িয়া নিয়ে যাও কিন্তু ঘুম থেকে উঠি তো আমি আর তোমার দেখা না। কি তোমার নাম তোমার দিকে একবার তাকাইতে বাচ্চার মতো মনে হয় আর একবার তাকে লিখেন যখন জোলেখা স্বপ্নের মধ্যে যুবককে এই প্রশ্ন করছে জোলেখা ওই প্রশ্নের উত্তরে যুবক বলে স্বপ্নের মধ্যে জোলাইখা কে উত্তর দিতেছে আমি মিসরের প্রধানমন্ত্রী আমার দেখা যদি পেতে হয় মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাও সেখানে যাইয়া সন্ধান করলে আমার সন্ধান পাওয়া যাবে এই পরিচয় স্বপ্নের মধ্যে পাওয়ার পর আজকে জলাইখা শান্ত বাকি অবশিষ্টরা সুন্দর মতে ঘুমাইয়া পড়ছে আর কোনো রকমের অস্থিরতা আর বেকার আর এই জলাইখার মধ্যে নাই সকাল যখন হয়েছে গুম থেকে উঠছে নর্মাল পজিশন गत दुदिन मत व्यतिक्रमी अवस्था फिर ये सूझे एक प्रस्ताव जाना दाओ अमुक राजपुत्र मेयर प्रस्ताव आसी आना जिज्ञासा करो सखी जन जा এই আমি জীবন সঙ্গী হিসাবে না পাই আমি জোলেখার জীবন বাঁচানো কঠিন আব্বার কাছে এই সংবাদ নিয়ে পৌঁছাইছে জলেখার আব্বা তো ব্যস্ত হইয়া গেছে এত অঢের সম্পত্তির মালিক অধের অঢের মালের মালিক কিন্তু একমাত্র সন্তান এই কন্যা সন্তানের মনস্কামনা যদি এই হইয়া থাকে এত বড় কথা যদি মেয়ে বলতে পারে তাহলে এই মেয়ের মনের কামনা পূরণ করা দরকার নিরুপায় হইয়া জলেখার আব্বা মিশর চলি গেছে যাইয়া তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের শরণাপন্ন হয়েছে মিশরের প্রধানমন্ত্রীর কাছে যাইয়া কয় হুজুর আমার একটি মেয়ে আছে আঠারো বৎসর বয়স কিন্তু আমার একটা কামনা আজি যে মিশরকে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না এই জন্য আমার আদরের দুলালির মনস্কামনা পূরণ করার করার্থে লজ্জা শরমের মাথা খাইয়া আপনার কাছে আমার নিজের মেয়ের বিয়ের প্রস্তাবটা নিজেই নিয়ে আসছি আছে, কিন্তু একটা শর্ত আমি বর্ষা জিয়া আপনার বাড়িতে যেতে পারবো না আপনার মেয়েটাকে বউ সাজাইয়া যদি আমার এখানে নিয়ে আসতে পারেন তো আমি রাজি আছি জল এক আব্বায় কয় অসম্ভব এই শর্ত পূরণ করা যাবে না বিয়ের আগে আমার মেয়েটাকে বৌসা যাই আপনার দরবারে নিয়ে আসবো আর তখন যদি আপনি বলেন আমার পছন্দ হয় নাই এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব সমাজের মানুষের কাছে মুখ কেমনে দেখাব। আজিজে মিশর কয় জনাব আমার একটাই কথা দ্বিতীয় কোনো কথা নাই রাগ করিয়া জোলেখার আব্বা আজিজ মিশরের সামনে থেকে উঠি বাড়িতে চলে গেছে যাইয়া জোলেখাকে কয় বেটি আমি তোর মনস্কামনা পূরণ করার জন্য আজিজে মিশরের শরণাপন্ন হয়েছিলাম কিন্তু আজিজ মিশর যে শর্ত দিয়েছে এই শর্ত পূরণ করা আমার দ্বারাই সম্ভব না জোলাইখায় কয় বাবা বেয়াদ অভিমাপ করবেন আপনার পক্ষে সম্ভব না হলেও আমার পক্ষে সম্ভব যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তোমার সখীকে সাথে নিয়ে। বিয়ের সাথে সজ্জিত হইয়া মিশর চলে যাইতে পারো আমি তোমাকে অনুমতি দিলাম কিন্তু আমি তোমার সাথে যাব না আব্বার থেকে অনুমতি পাইয়া প্রবেশ করতেছিল আজিজে বাসভবনের সামনে দন্ডায় মান ছিল ইউনিফর্ম করা অবস্থায় জোলেখার দৃষ্টি যাইয়া আজি জমিসরের চেহারার উপর পড়ছে আজি মিশরের দৃষ্টি জোলেখার চেহারার উপরে পড়ছে থেকে যখন দৃষ্টি বিনিময় হয়েছে এখন আজি জমিসর জোলেখাকে জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার জন্য পাগল পারা হইয়া গেছে কিন্তু জোলেখার অবস্থা তার ব্যতিক্রম জোলেখা আস্তে আস্তে সখীকে কয় ও আমি তো বরবাদ হইয়া গেছি আমি তো হালাক হইয়া গেছি মিল থাকবে কোথার থেকে যেই যুবক স্বপ্নের মধ্যে পরিচয় দিছে আজিজে মিশর হিসাবে মিশরের প্রধানমন্ত্রী হিসাবে সেই যুবক তো এখনো মিশর চোখেও দেখে নাই এখনো কেনা আনের মধ্যে ইসলামের সাথে বসে বসে গল্প করতে আসে আর এখনো পর্যন্ত এটা তো আমার স্বপ্নে দেখা বন্ধুর চেহারা নয় সখী বুদ্ধিমতী ছিল সখী কয়ে ও জোলেখা তোর বন্ধু যে তোকে স্বপ্নের মধ্যে আজ যে মিশর পরিচয় দিছে এটা ঠিক কিনা কয়ে হ্যাঁ ঠিক আজই যে মিশর পরিচয় দিছে সখি কয় জোলেখা যদি জলেখা কয় সখী ঠিক বলছ আজিজে মিশর কে বল আমি তার সাথে বিয়ে বন্ধনে রাজি জোলেখার অনুমোদন যখন পাইয়া গেছে ডাকডোল পিটাইয়া আজিজে মিশর বিয়ের আয়োজন করেছে ডাকডোলের আয়োজনের মধ্যে দিয়ে আজিজমিশরের সাথে বিয়ে সম্পন্ন হয়ে গেছে কিন্তু হইলে কি হবে আল্লাহাকের ইচ্ছা তো তার ব্যতিক্রম আল্লাহাকের ইচ্ছা হইল এই মহিলাকে সেকেন্ড হ্যান্ড বানাবে না এই মহিলাকে হজরত ইউসুফ আল জন্য ইন্ট্যাক্ট রাখবে এই হজরতে ইউসুফ আল সাথে জোলেখার তো একদিন বিয়ে হবে এই কারণে আজিজে মিশরের সাথে বিয়ে হওয়ার সাথে সাথে মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য নামর হইয়া গেছে জোলাইখা বলে প্রথম সাক্ষাতে আজিজ মিশরকে স্বামী হিসাবে পাইছে অকৃত কার্য অকৃত কার্য পাইছে আল্লাহ আকবর জলেখা এই নামরত স্বামীর সাথে জীবন শুরু করছে এই নামরত স্বামী পুরুষত্ব স্বামীর সাথে একসাথে বসবাস করতে আছে। একসাথে উঠা বসা করে একসাথে চলাফেরা করে একসাথে খাওয়া দাওয়া করে এমনকি রাত্রে এক বিছানায় স্বামীর সাথে ঘুমায় সব কিছু ঠিক আছে কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই কি বলেন আছে দিলের মধ্যে স্বামী এটার জায়গা আছে নাই কেন নাই চব্বিশ ঘন্টা যদিও স্বামীর সাথে হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে থাকবা দুনিয়ার মধ্যে খাইবা স্ত্রী পুত্র কন্যা নিয়া মা বাপ নিয়ে বাইবের নিয়া বন্ধু বান্ধব নিয়া, জায়গা জমিন নিয়ে গাড়ি বাড়ি নিয়ে নিয়া। বসবাস কিন্তু মনে রাখবা এই সব কিছুর সাথে তোমার সম্পর্ক হবে শারীরিক সম্পর্ক এই সব কিছুর সাথে তোমার সম্পর্ক হবে জোলেখার আজিজি মিশরের মতো বাহ্যিক সম্পর্ক খবরদার এই দিলের মধ্যে কোনো কিছুকে জায়গা দিবা না দিলটা আমি খুদাবন্দেপুর দোষের জন্য রিজার্ভ কম্পার্টমেন্ট থাকবে আর কাউকে জায়গা দিবে না দিলের মধ্যে আমার ভাইরা দু আজকে তো আমরা নিজের হিসাব নিজে নিলে বলতে পারি আমার আমি এই জন্য আল্লাহ রাশেখের আল্লাহ দরবারে বসে বসে কাঁদে দূরে আর কোন কিছু না আল্লাহুল এই জুলেখাট থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ ফাকরুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা পুরুষত্ব শূন্য স্বামীর সাথে ঘর করে একসাথে গর করে ঠিক কিন্তু দিলের মধ্যে ইউসুফের স্বপ্ন লালন করে তোমরাও এরকম দুনিয়াওয়ালাদের সাথে একসাথে বসবাস করিবা কিন্তু দিলের মধ্যে আমি কুদাবন্দে কুদ্দুসের দিদারের স্বপ্ন লালন করিবা আমি কুদাবন্দে কুদ্দুসের সাক্ষাতের স্বপ্ন লালন করিবে আল্লাহ একবার আমাকে কেমনে দেখবা কোথায় দেখবা কিভাবে দেখবা দুনিয়ার মধ্যে আমাকে না দেখিয়া ইবাজত করতে আস সত্যিকার অর্থে আমার দেখা তোমরা পাইবা কিনা কোথায় পাইবা কি কাজ করলে পাইবা সেই চিন্তায় তোমরা সদা মগ্ন স্বামীর ঘর করতেছেখা আজই যে মিশরের ঘর করতেছে কিন্তু প্রতিদিন সকালে একবার বিকালে একবার সখীকে সাথে নিয়ে মিশরের বাজারে বাইর হয় কি জন্য ওই স্বপ্নে দেখা বন্ধুকে তালাশ করার জন্য প্রতিদিন সকাল বেলা একবার বিকেল বেলা একবার সখীকে সাথে একদিন বলে এরকম ঘুরতে ঘুরতে জোলেখা আর জলেখার সখী রাস্তার পাশ দিয়ে হেঁটতেছে আর পিছনের দিক থেকে মালি ডন ডন ডন ডন ডোল ফিটাইতে যখন জোলেখার বরাবর আসছে মালি ডোল ফিটাইতে তো জলাখে কয় এই মালিক দাঁড়াও কেন ডোলফিটে মালিকা হক আপনাকে তো বলার দরকার। আপনি দেখেন না মিশরের গোলাম হাটা গোলাম বাজারে একটা দাস একটা গোলাম বিক্রি হইতেছে ইব্রানি গোলাম চন্দ্রসূর্যর থেকে বেশি সুন্দর যদি খরিদ করতে চান তো হীরা জাহার নিয়া মিশরের গোলাম বাজারে যাইয়া উপস্থিত সখী জোলেখা সখীকে কী খরিত করা না করা পরের কথা চল না একবার দেখিয়াসপ্নে দেখা বন্ধু হইতে পারে এটা জোলেখা কল্পনাও করে নাই জোলেখা সখীকে কল চল দেখিয়া মালি যে কয় বলে চন্দ্রসূর্য থেকে বেশি সুন্দর এটা কি করি সম্ভব থেকে গোলামটাকে দেখা যায় না আমার ভাইয়েরা দোস্তাহাব জোলেখা আস্তে আস্তে আস্তে আস্তে মানুষকে ছাটাই করি ভিতরে যাইয়া ঢুকছে ঢুকার সাথে সাথে জোলেখার দৃষ্টি যাইয়া ইউসুফ আল চেহারার উপরে পড়ছে খা আর স্থির থাকতে পারে নাই আর স্থির দেখতে পারে নাই ইউসুফ আল ইসলামের চেহারার উপরে নজর পড়ার সাথে সাথে জোলেখা বেহুশ হইয়া পড়িয়া গেছে বরফ কাজলক যাতে ইসলামকে দেখি মিশরের বাজারে বেহুশ হইয়া পড়ি গেছে অল্প সময় বেহুস ছিল এরপরে আবার নিজে নিজে হুসের মধ্যে আসছে নিজে নিজে আল্লাহ একবার বেহস্তের মধ্যে বেহেস্তের মধ্যে আল্লাহ আকের আল্লাহ ফাকরাবুল আলমিনের সাথে যখন প্রথম দিদার হবে আমার পেয়েরা এই প্রথম দর্শনে ওই মধ্যে লিপ্ত থাকবে বেহস্তের মধ্যে একটা জায়গা হবে ওই জায়গাটার নাম হবে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে এর সাদ করেছেন মধ্যে একটা জায়গা হবে যেই জায়গাটার নাম হবে এই মাকা সিপের মধ্যে সমস্ত ব্যস্তবাসীরা নাজগানের মধ্যে লিপ্ত থাকবে এক এক জনের জন্য সত্তরটা সত্তরটা স্ত্রী হবে প্রত্যেকটা স্ত্রীর এত সুন্দর হবে শরীরের উপর থেকে তাকাইলে হাড়ের ভিতরের মগজগুলা পর্যন্ত দেখা যাবে প্রত্যেকের পায়ে গুঙ্গুর পরিহিতা হবে এই গুঙ্গুর পরিহিতা সত্তরটা স্ত্রী আল্লাহ ডান্সার হইয়া আপন আপন স্বামীকে হাত ধরিয়া স্বামী চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া স্বামীকে খুশি করার জন্য ডান্স দিতে থাকবে নৃত্য পরিবেশন করতে থাকবে এই সময়ের মধ্যে একটা সুর শুরু হবে সুর হারমোনিয়ামের সুর মিউজিক্যাল সাউন্ড রসুলিয়া আক্রম সাল্লিয়াম ব্যহসের মধ্যে একটা গাছ হবে যেই গাছটার নাম হবে সজরায়ে তুবা এই তু বা বৃক্ষের পাতাগুলো ছোট ছোটো চিকন চিকন হবে ব্যহসের উপরই ভাগে মিটমিট মিটমিট একটা বাতাস প্রবাহমান থাকবে এই বাতাস যখন তু বা পাতার সঙ্গে লাগবে একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া আল্লাহাগের কুদরতের সাউন্ড নির্গত হবে মিউজিক্যাল সাউন্ড রসুলিয়াকমসাল্লু আলিয়ালামের সাথে এত সুন্দর সুর দুনিয়ার কোনো মানুষ কারো সামনে পরিবেশন করা তো দূরের কথা কল্পনাও কোনো দিন করতে পারে না এই সুর যখন তু বা বৃক্ষ থেকে নির্গত হওয়া শুরু হবে এই সুর যখন হৌরদের কানে যাবে যাবে স্বামীকে খুশি করার জন্য চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নাচতে থাকবে নৃত্য পরিবেশন করতে থাকবে শুধু নৃত্য নয় বরং স্বামীকে খুশি করার জন্য মুখে একটা গান পরিবেশন করবে নাহনুল খালিদা তু ফালু নাহনুল রাজিয়াতু ফালু নাহ এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ হবে সালামুন আলাই হে আমার বান্দারা আমার সালাম গ্রহণ কর সমস্ত বেহস্তবাসী সমস্ত ব্যস্তবাসী মানুষেরা বুঝতে পারবে রাবুল সালাম উপরের দিকে তাকাবে কিন্তু কিচ্ছু দেখা যায় না দেখার পরিবর্তে আরেকটা আওয়াজ আসবে হালুয়া জাতি হে আমার বন্দারা তোমাদের প্রভু তোমাদের সাথে যত কিছু ওয়াদা করেছে যত নাজার প্রতিশ্রুতি দিয়েছে কোরআনের মাধ্যমে আর মাধ্যমে সম্পূর্ণ পরিপূর্ণ পাইলা কিনা। এক দল উত্তর দিবে। হে আমাদের প্রভু যত কিছু ওয়াদা করেছে সম্পূর্ণ পরিপূর্ণ পাইয়াছি কিন্তু আরেক দল পাগলের দল বলবে রব্বুল আলমিন দিত্যা কথা তোমার ওয়াদা পূরণ হয় নাই তোমার ওয়াদা পূরণ হয় নাই আল্লাহ রবুল আলমিন বলবেন কিরে বন্দা আর কি না এই পাগলের বেহর দিদারে তুই আহসুদ কে হকায়ে খুদা হাজায় হে জন্নত বি দুনিয়ার মধ্যে তোমার ইবাদত করেছিলাম তোমাকে না দেখিয়া তোমার হাবিবের হাদিসের মধ্যে শুনেছিলাম তোমার হাবিব বলেছিলেন সা তোমরা তোমাদের প্রভুকে এরকম ভাবে দেখবা যে রকম ভাবে পূর্ণিমার চাঁদকে পূর্ণিমার রাতে ম্যাকশূন্য পরিষ্কার আকাশে তোমরা দেখতে পাও আয় আল্লাহ তোমার দিদারের লালসায় তোমার সাক্ষাতের লোবে তোমার এবাদত করেছিলাম কিন্তু বেহস্তের মধ্যে আসছি ঠিক নাজনি সব তো পাইলাম কিন্তু তোমার দিদার তো এখনো পাইলাম না তোমার দিদার বিহীন হুরগেলমানের আমার দরকার নাই তোমার দিদারবিহীন জান্নাতের আমার দরকার নাই আয় আল্লাহ আমরা তোমার দিদারের প্রত্যাশী এই সময়ের মধ্যে আল্লাহ হাবিব জনাবসুল্লাহ এক পলকের জন্য আল্লাপা কের কুদ্রতের চেহারার দিকে বলে তাকাবে আর তাকানোর সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া যাবে এক বেহুশীতে ৪০ হাজার বৎসর কাটিয়া যাবে খবর থাকবে না জিজ্ঞেস করবেন কিরে বান্ধা বেহুস হইলা কেন বেহস্তি মানুষেরা উত্তর দিবে রাবুল আলমিন তোমার নূরের তো জলদি বরদাস্ত করতে পারে নাই আল্লাহাক বলবেন ঠিক বলেছ বন্ধা আমার নূরটা দুই প্রকার একটার নাম নূরে জামালি আর একটার নাম নূরে জালালি একটা মিষ্টি নূর আর একটা গরম নূর একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে আর একটা প্রকাশ চন্দ্রের মাধ্যমে এই কারণে সারা রাত্রি তুমি চন্দ্রের দিকে তাকাইয়া থাকতে পারো কোনো অসুবিধা হয় না কিন্তু সূর্যের দিকে একটা সেকেন্ডের জন্য তাকাইতে পারত না তোমার দৃষ্টি ফেরত আসি যেত ও বান্দা এখন যে তোমাদেরকে সাক্ষাৎকার দিলাম এটা নূরে জালালের দ্বারা সাক্ষাৎকার দিয়েছি এই জন্য করতে পারো নাই বেহুশ হইয়া পড়ি গেছ বান্দা চলো এইবার তোমাকে একটা তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাব আর ওই মাহফিলের মঞ্চের মধ্যে আমি রব্বুল আলামিন উপবেশন করব আমার নূরে জামালে নিয়া আমার মিষ্টি নূর মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা আর হবে না বেহু লাগবে না জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার একটা মাহফিল যে হবে ওই মাহফিলের মধ্যেক্ষ মানুষ ধারণ করে ওই স্টেজ মধ্যে ফাঁসা ফাঁসি দুইটা কুর্সি হবে একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য সভাপতি হবেন্লা আর প্রধান আমার বাইরা দুঃস্থ আদমাল ইসলাম থেকে কেরামত পর্যন্ত যত মানুষ বেহস্তি হবে এই সমস্ত বেহস্তি মানুষেরা এই মাহফিলের সামনে সমাবেত থাকবে দুটা শ্রেণী হবে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী ফার্স্ট ক্লাসের বেহস্তিদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে স্বর্ণের কুরসি দেওয়া হবে আর দ্বিতীয় শ্রেণীর জন্য ক্লাসের দেওয়া হবে এই মেশক আম্বরের পাহাড়ের উপরে দ্বিতীয় শ্রেণীর বৃহস্তিরা উপবেশন করবে আল্লাহ ফাকরবুল আলামিন এই মাহফিলের কার্যক্রম শুরু করতে যাইয়া সর্বপ্রথম হজরত ইসরাফিল আলহিসামকে ডাকবে ইসরাফিল আলহিস আমার কণ্ঠ দিয়েছিলাম ইসরাফিলাম আর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছি তোমাকে কিন্তু তুমি তো নূরের ফেরেস্তা তোমার এই সুললিত কণ্ঠ আমি আমার মাটির বানানো বান্দারা কোনোদিন শুনতে পায় নাই আজকের বেহেশদের এই মাহফিলের মধ্যে তুমি একটা ইসরাফিলাম হামদে বাড়ি পাঠ করা শুরু করবে এই সময়ের মধ্যে আল্লাহাক রবুল আলমিন বেহস্তি বান্দাদের জন্য আল্লাহাক কর্তৃক নির্ধারিত আল্লাফাক কর্তৃক সৃষ্টি করা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক এই চিরবালক দল চির বালক দল যাদের আরেকটা নাম গিলমান আল্লাহাক বেহেশিদের খাদমের দলকে ডাক দিবে ও গেলমানেরা তাড়াতাড়ি আস যতক্ষণ ইসরাফিল হামদে বাড়ি পাঠ করবে এতক্ষণের মধ্যে তোমরা সারিতে সারিতে আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে সারা বাহুর পরিবেশন করতে থাকো কাহু রাবু হুম সারা বাহুরা আল্লাহাকের প্রেমের সারাব সারা বাহুর আর জগওয়ালারা গ্লাসের মধ্যে আর গ্লাস হাতে হাতে বেহস্তিদের হাতে পরিবেশন করতে থাকবে আমার ভাইয়েরা দোস্তবাব উপরের দিক থেকে হজরত ইসরাফিল্লা সুললিত কণ্ঠে হামদে বাড়ি আর ভিতরের দিক থেকে আল্লাহাকের প্রেমের সরাব এক ফোটা সারা হবে তাহুর জিব্বার আগে পৌঁছার সাথে সাথে গোটা কলপটা আল্লাহের প্রেমে মালামাল হয়ে যাবে হজরত ইসলাম ইসলাম তু আসসালামের পাঠ যখন শেষ হবে আল্লাহ ফাকর বুলালামি হজরত দাউদ আল ইসলামকে ডাকবেন বলবেন ও দাউদ মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর উড়ন্তর শুনে নাই ও দাউদ আমার হাবিবের উপরে নাজল করা আমার কালামের সুরাই তাহা দিল করিয়া আজকে বেহস্তবাসী মানুষদেরকে তুমি একটু শুনে নিয়া আল্লাহ হুকুমের সাথে সাথে বলে হজরতে দাউদ আল ইসলাম পারা কোরআনের হাফেজ আপনি কষ্ট করেছেন আমার কোরআনের জন্য আপনি পাথর খেয়েছেন আমার কোরআনের জন্য আমার কোরআনের জন্য ওর দুনিয়ার কাপের গালি মন্দ আপনি শুনেছেন আপনি শুনেছেন ও ভাই এরা এখন আমরা এই জন্য আমরা কাউকে গালি দি না আমরা কাউকে কি করি না গালি দি না বরং আমরা গালি শুনি আর এর দ্বারা শূন্য আমাদের আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্ব নামি বলা আমাদের কিনা দায়িত্ব না আল্লাহ বন্ধুকে বলবেন বন্ধু আমার কোরআনের জন্য আপনার নামের দারান একটু করি আমার বন্দাদেরকে শুনাইয়া দেন আল্লাহ হুকুম প্রাপ্ত হইয়া জানাবে হে আমার বান্দাগণ কোরআন শরীফ আর কারো বাণী নয় আমির আমিনের বাণী অতএব আমার বাণী আমি যত সুন্দর করে তেলাবাদ করতে পারব। আর কারো পক্ষে তেমন সুন্দর করে করা সম্ভব নয় আমার বাণী আমার কালাম শুনছ শুনিয়া বিশ্বাস করছ আমার কোরআনকে মহাবার আমার কিন্তু আমার কালামের তিলাওয়াত শোনো আল্লাহ জনাবাহামের সাত করেন জিনাতুল কোরআনে সুরাতুর রহমান কোরআন শরীফের শোভাবর্ধনকারী সুরা কোরআন শরীফের অলংকার সুরায় রহমান এই সুরাই রহমান আল্লাপাক তাওয়াত করবেন কিন্তু কিভাবে শুরু করবেন দুনিয়ার মধ্যে তো আমরা সুরাই রহমান শুরু করি আর রহমান আর পাক সেদিন দিকে এইভাবে ইঙ্গিত করিয়া সুরাই রহমানের তিলাওয়াত আনার রহমান কইয়া আনার রহমান আমার বন্দারা রহমান রহমান শুনেছ কিন্তু রহমানকে কোনো দিন দেখো নাই আমি রহমান আমার দিকে তাকাইয়া থাক আমার জোবানে আমার কালামের তিলাওয়াত শুনতে থাক এই বর্ণনা যখন রসুল আক্রম সাল্লাম দিতেছিলেন সাহবাই জিজ্ঞেস এত বড় বিশাল মাহফিল যেই মাহফিলের শুধু স্টেজেই থাকবে সোয়ালক্ষ মানুষ যেই স্টেজের সামনে শত সহস্র কোটি মানবতার সমাবেশ হবে এত বড় বিশাল মাহফিলের মধ্যে লাইটের ব্যবস্থা কি হবে আলোর ব্যবস্থা কি হবে আল্লাহর হাবিব জানাবে সাল্লু আলী ওসাল্লামের স্বাদ করেন হে আমার সাহাবিগণ এই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না আলাদা কোনো বাতির ব্যবস্থা থাকবে না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসলামের চেহারার আলোর দ্বারা গোটা মাহফিলটা আলোকিত হয়ে আমার ভাইয়ের আদর্শ হ্যাঁ হজরত ইউসুফ আল ইসলামকে দেখার সাথে সাথে জোলাইখা বেউ হইয়া গেছে কিন্তু অল্প সামান্য সময় এরপরে আবার নিজে নিজে হুসে আসছে যখন হুশিয়াস তখন বসার থেকে উঠি দাঁড়াইছে দাঁড়াইছে আমি কয় আমি এক পাল্লায় রাখি আরেক এক পাল্লায় হিরা জাহার মণিমুক্তা দিয়া সমান সমান ওজনে এই গোলামটাকে খরিদ করার জন্য প্রস্তুত আছি জোলাইখা এটা শুনছে শুনি আস্তে আস্তে বসার থেকে উঠছে কি কয়। জোলাইখা বসার থেকে আস্তে আস্তে দাঁড়াইছে দাঁড়াইয়া কয় ও মিশরের খরিদার শোনো আজকে এই গোলামটাকে আমি যত চড়া মূল্য দিয়া খরিদ করতে পারবো তোমাদের পক্ষে তত চড়া মূল্য দিয়া করা সম্ভব হবে না কারণ তোমরা গোলামের খবর উচ্চ মূল্য যেতে হবে আজকের এই বাজারে এই গোলামের সর্বোচ্চ মূল্য যেতে হবে আমি জলাই খাতার দ্বিগুণ দিয়া খরিদ করার জন্য প্রস্তুত আছি এখন তো আর কারো কিছু বলার সেটার খরিদ করি রাস্তা দি হাঁটা দিছে বাড়িতে যাইতেছে বাড়িতে রাস্তা রাস্তায় মানুষ জিজ্ঞেস করে জোলেখা এত চড়া মূল্য দিয়া একটা গোলাম কেন খরিদ করলামূল্য দিয়া গোলামটা খরিদ করার কিরবাসী এত চড়া মূল্য দিয়া গোলাম কেন খরিদ করলাম তোমাদের বুঝে আসবে না জামা দে ও মিশরবাসী হীরা মণিমুক্তা যত দিছি সবগুলা পাথর পাথর পাথর এই কতগুলা গুলা নির্জীব দ্বারা আমি একটা জীবন খরিদ করে নিলাম আলহামদুলিল্লাহ আমার সদাইটা সদাই হইয়া গেছে এত চড়া মূল্য দিয়া খরিদ করছে এর পরেও বলে সদাই কি হয়েছে সস্তা হয়েছে সস্তা হজরত আবু বাকর সিদ্ধি করে আক্রম সালাম যখন যুদ্ধের জন্য সাহায্যের সমস্ত করে আবু বাকর গরের জন্য কি নিয়ে এসছো আল্লাহর দিনের জন্য কি নিয়ে এসছো গরের জন্য কি রাখি এসছো হজরত আবু বকর সিদ্দিকাম আমার ঘরে যত মাল ছিল সব মালামাল কদমের সামনে করছি এই জামাটাকে বিক্রি করছে বিক্রি করি শর্ট শর্ট শালার শর্ট দিয়া একটা জামা বানাইছে আর বাকি টাকা রসুল ইকম ইসলামকে দিনের জন্য সাহায্য করে দিয়েছে মদিনার ইহুদিরা একটা ব্যবসায়ী বাবার সন্তান বলেন হে মদিনার কাভেরা তোদের বুঝে আসবে না যত কিছু দিতেছি সবগুলা নিষ্প্রাণ সবগুলা মুর্দা আর এগুলা দিয়া খরিদ করতেছি জিন্দা খুদা লাইলা এল আল্লাহাক আবুল আলমিন আমাকে বানাই দিতাম তারপরে আল্লাফাকই গেছে আল্লাফাক আবুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লাহ এই মাহফিল কে কবুল ফরমান শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ক্ষমা করে দেন এ আল্লাহ দয়া করে বল ত্রুটি ক্ষমা করে দেন আগামী দিন এই জলসাকে হোসনে اللہ ফরমান আল্লাহ আল্লাহ বাংলাদেশকে হেফাজত ফরমানে আল্লাহ اللہ এ বে এই দেশের মুসলমানদেরকে হেফাজত ফরমান দুঃমন আলমার দেশের ভিতরে বাহিরে যদি থাকে এ আল্লাহ আপনি হেদায়েত করে দেন আল্লাহ এ আল্লাহ কারো কপালে যদি হেদায়ত না থাকে আপনার কুদরতের হাতে দমন করে দেন আল্লাহ এই দেশের দুর্বলদের আপনি দুনিয়ার থেকে উঠেই আনেন্লাহ এ আল্লাহ আমরা দুর্বল ইমানদার পরীক্ষা করলে আমরা পাশ করবো না আল্লাহ এ আল্লাহ পরীক্ষার্থী কে আমাদেরকে হেফাজত করে নে আল্লাহ এ আল্লাহ এহা আল্লাহ আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরুৎসাল আমার হাদিয়া পৌঁছান ইহা আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে শেফা দেন এ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সমস্ত মুরব্বী কেরামকে সেহেতো আফিয়তা রাখেন সমস্ত আল্লাহ সমস্ত দুনিয়া থেকে বিদায় হয়েছেন উনাদের দরজাত বলুন দফার মানে আল্লাহ এল্লা আকাবেরিনে হাটাজারি আকাবেরী নে মেঘল আকাবেরিনে পটিয়া আকাবেরিনে বাবু নগর সকলের দরজাত বলুন দফার আল্লাহ ইয়া আল্লাহ নান উফরি হুযুর রাহমাতুল্লাহি আলাইহি দরজাত बुलंद फरमान समस्त माशाएख माशाएख चेहस्तीया खानदान रे मौला माशाएख के तलके और बार दरजात बुलंद फरमान या अल्लाह या रहमान रहीम मुसननेफिन इकरम मुहदिसिन इकरम मुफस्सरीन ए আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরু সালাম আপনার হেফাজত করেন এ আল্লাহ সকলের দিন দুনিয়া আবাদ করে দেন আল্লাহ এল্লাহ আপনার হাবিবের সমস্ত উন্মত এক বানাইয়া দেন এ আল্লাহ মুসলমানে মুসলমানের ঝগড়া ফসাদ মিটাই আল্লাহ যাদের বুঝ সহি যাদের বুঝের সাথে যাদের বুঝ غلط তাদেরকে মিলাই দেন ই আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রহিমিন আপনার হাবিবের সাদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আল্লাহুম্মা হাববিনা আলাইনা সফরানা হা জা ওয়াফ বিলমা বুরদা আল্লাহুম্মা আনতা সাহিবু কবুল ফরমানি থেকে হাসত থেকে হেফাজত ফরমান সমস্ত ছাত্র শিক্ষকদেরকে হেফাজত ফরমান সমস্ত জরুরত আপনার গায় আসা নিশ্চয় রসুল্লাটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট